আবদুল্লাহ ইবনি উমর উদ্দাহত আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন একবার আমরা নবী সাল্লু এর কাছে উপবিষ্ট ছিলাম এমন সময় তার কাছে কিছু খেজুর গাছের মাথে আনা হলো নবী সাল্লা আলাইসাল্লাম বললেন এমন একটি গাছ আছে যার বারাকাত মুসলিমের বারাকাতের নেয় আমি ভাবলাম তিনি খেজুর গাছের কথা বলছেন আমি বলতে চাইলাম হে আল্লাহ রসুল সেটি কি খেজুর গাছ কিন্তু এদিক ওদিক তাকিয়ে দেখলাম আমি উপস্থিত জনের দশম ব্যক্তি এবং সকলের ছোট। তাই আমি চুপচাপ থাকলাম नबीलम से खजुर गाच